ত্রয়োদশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ বিজয়াদি ভক্ত সঙ্গে সংকীর্তনানন্দে সহচরীর গৌরাঙ্গ সন্ন্যাস গান কীর্তনী গৌর সন্ন্যাস গাইতেছেন ও মাঝে মাঝে আখর দিতেছেন নারী হেরবে না সে যে সন্ন্যাসীর ধর্ম জীবের দুঃখ ঘুচাইতে নারী হেরিবে না নইলে বৃথা গৌর অবতার ঠাকুর গৌরাঙ্গের কথা শুনিতে শুনিতে দণ্ডায়মান হইয়া সমাধিস্থ হইলেন অমনি ভক্তেরা গলায় পুষ্প মাল্য পড়াইয়া দিলেন ভবনাথ রাখাল ঠাকুরকে ধারণ করিয়া আছেন। পাছে পড়িয়া যান ঠাকুর উত্তরাশ্য বিজয় কেদার রাম মাস্টার মনমোহন লাটু প্রভৃতি ভক্তেরা মণ্ডলাকার করিয়া তাহাকে ঘেরিয়া দাঁড়াইয়া আছেন সাক্ষাৎ গৌরাঙ্গ কি আসিয়া ভক্ত সঙ্গে হরিনাম মহোৎসব করিতেছেন অল্পে অল্পে সমাধিভঙ্গ হইতেছে ঠাকুর সচ্চিদানন্দ কৃষ্ণের সহিত কথা কহিতেছেন কৃষ্ণ এই কথা এক একবার উচ্চারণ করিতেছেন আবার এক একবার পারিতেছেন না বলিতেছেন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ সচ্চিদানন্দ কই তোমার রূপ আজকাল দেখি না এখন তোমার অন্তরে বাহিরে দেখছি জীব জগত বিংশতি তত্ত্ব সবই তুমি মন বুদ্ধি সবই তুমি গুরুর প্রণামে আছে অখণ্ড মণ্ডল আকার ব্যপ্তংরাচরম তৎপদ দর্শিত শ্রী গুরবে নম তুমি অখণ্ড তুমি আবার চরাচর ব্যপ্ত করে রয়েছ তুমি আধার তুমি আধেও প্রাণ ও কৃষ্ণ মনকৃষ্ণ বুদ্ধিকৃষ্ণ আত্মাকৃষ্ণ প্রাণ হে গোবিন্দ মম জীবন বিজয়ও আবিষ্ট হইয়াছেন ঠাকুর বলিতেছেন বাবু তুমিও কি বেহুশ হয়েছ বিজয় বিনিতভাবে বলিলেন আজ্ঞা না কীর্তনী আবার গাইতেছেন আধ হল প্রেম কীর্তনী যাই আখর দিলেন সদাই হিয়ার মাঝে রাখিতাম ওহে প্রাণ হে ঠাকুর আবার সমাধিস্ত ভবনাতের কাঁধে ভাঙা হাতটি আছে। কিঞ্চিত বাহ্য হইলে কীর্তনী আবার আখর দিতেছেন যে তোমার জন্য সব ত্যাগ করেছে তার কি এত দুঃখ ঠাকুর কীর্তনীকে নমস্কার করিলেন বসিয়া গান শুনিতেছেন মাঝে মাঝে ভাবা বিষ্ট কীর্তনী চুপ করিলেন ঠাকুর কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ বিজয় প্রভৃতি ভক্তের প্রতি বলিলেন প্রেম কাকে বলে ঈশ্বরে যার প্রেম হয় যেমন চৈতন্যদেব তার জগত্ব ভুল হয়ে যাবে আবার দেহ যে এত প্রিয় এ পর্যন্ত ভুল হয়ে যাবে প্রেম হলে কি হয় ঠাকুর গান গাইয়া বুঝাইতেছেন হরি বলিতে ধারাবে পড়বে সে দিন কবে বা হবে অঙ্গে পুলক হবে সংসার বাসনা যাবে দুর্দিন ঘুচে সুদিন হবে কবে হরির দয়া হবে ঠাকুর দাঁড়াইয়াছেন ও নৃত্য করিতেছেন ভক্তেরা সঙ্গে সঙ্গে নাচিতেছেন ঠাকুর মাস্টারের বাহু আকর্ষণ করিয়া মণ্ডলের ভিতর তাহাকে লইয়া আছেন। নৃত্য করিতে করিতে আবার সমাধিস্থ चित्र पाराइया समाधि योगी गम्यम जनन मरण भीति चचित स्वरूपुवन बीजं, चैतन्य मीरे ক্রমে সমাধি ভঙ্গ হইল ঠাকুর আসন গ্রহণ করিলেন ও নাম করিতেছেন ওং সচিদানন্দ গোবিন্দ গোবিন্দ গোবিন্দ যোগমায়া ভাগবত ভক্ত ভগবান কীর্তন ও নৃত্যস্থলের ধুলি ঠাকুর লইতেছেন